আল্লাহামদুল্লাহ ওয়াসালাত সালাম আলা রসুলিল্লা কুরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন থ্রি আজকে আমরা স্পোকেন অ্যারাবিকের বারোটি ডায়ালগ শিখব এবং সেটা অবশ্যই টিপিআই মেথড বা টোটাল ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সবকিছুই একসাথে আমরা এর আগে এই ছয়টি শব্দ শিখেছি আমার সাথে বলার চেষ্টা করুন দেখি হুয়া হোম হুয়া আনা নাহনু এবং আমরা এগুলোর অর্থও জানি হুয়া মানে সে হোম মানে তারা আন্তা তুমি আন্তুম তোমরা আনা আমি নাহনু আমরা ভেরি গুড মাশাল স্পোকেন আরবিক শেখার আগে আমরা দুইটি নতুন শব্দ শিখব মান শব্দটির অর্থ কে যার শেষে প্রশ্নবধক চিহ্ন রয়েছে আরবি মুসলিম শব্দের বহু বচন হলো মুসলিম যদি আমি আপনাকে জিজ্ঞেস করি তুমি কে আপনি উত্তরে বলবেন আমি একজন মুসলিম কিন্তু আরবিতে মুসলিম মান মাশাল মান হুয়া হুয়া মুসলিম মান হুম হোম মুসলিম ভেরি গুড মাশাল মান আন্তা আনা মুসলিম মান আন্তসলিম ভেরি গুড মান হুয়া হুয়া মুসলিম মান হুম হোম মুসলিম ভেরি গুড মাসাল যখন আমরা এস এম পাঠাই তখন আমরা কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করি যেমন এম্পারসেন্ট দিয়ে এন্ড ইউ বোঝাতে লেটার ইউ নাম্বার ফোর দিয়ে ফর লেটার আর দিয়ে আর কিন্তু আরবিতে ব্যাপারটা আরও সুন্দর যেমন ওয়া অর্থ এবং ফা মানে ভাবে আ মানে কি আপনি যদি ওয়া হুয়া লিখতে চান তাহলে এর মাঝে কোনো স্পেস দেওয়ার দরকার নেই মানে ওয়া প্লাস হুয়া মানে এবং সে ওয়া হুম এবং তারা সাধারণ আরবি বইগুলোতে কোনো ফাথা কাসরা দাম্মা থাকে না শুধু অক্ষরগুলো যথেষ্ট জায়গা কম লাগে সংক্ষিপ্ত পড়তে ও লিখতেও সুবিধা হয় মানে এবং সে ওয়াহ মানে এবং তারা ওয়া আন্তা মানে এবং তুমি ওয়া আন্তুম মানে এবং তোমরা ওয়া আনা মানে এবং আমি ওয়া নাহ মানে এবং আমরা তাহলে আবার বলুন দেখি ওয়াহুয়া মানে এবং সে ওয়াহ মানে এবং তারা ওয়া আন্তা মানে এবং তুমি ওয়া আন্তুম মানে তোমরা ওয়া আনা মানে এবং আমি ওয়া নাহনু মানে এবং আমরা ভেরি গুড যদি আমি আপনাকে জিজ্ঞেস করি মন আন্তা মন হুয়া আনা মুসলিমিম মন আন তুম ও মন হুম নাহ্নু মুসলিমুন হুম মুসলিমুন মা তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ